রহম নিহী পরম দয়াময় নিরতিশয় মেহান আল্লাহু ইল্ল কুচু মুন্নি সি কুহন্যি হেদি হিন হেদ ওচ কুহ রকলু হৃজুহ্নূি হৃজি ইল অচি বিষিষ চিমুবিনচিষুদুদ ওময় চুদুদলা হি لَا মনস লি অল্লাহ ইুষ্ি بَعْدَ ذَلِكَ হে লোবি <تصفيق> তোমরা যখন স্ত্রীলোক দিগকে তালাক দিবে তখন তাহাদিগকে তাহাদের ইদ্যতের জন্য তালাক দিও এবং ইদ্যতের সময়কাল সঠিকভাবে গণনা করো আর তোমাদের রব আল্লাকে ভয় করুক তোমরা তাহাদিগকে তাহাদের বসবাসের ঘর হইতে বহিষ্কৃত করিও না আর তাহারা নিজেরাও যেন বাহির হইয়া না যায় তবে যদি তাহারা কোনো সুস্পষ্ট অন্যায় ও অশ্লীল কাজ করিয়া বসে তবে অন্য কথা ইহা আল্লাহর নির্ধারিত সীমা আর যে কেহ আল্লাহর নির্ধারিত সীমাসমূহ সমূহ লঙ্ঘন করিবে সে নিজের উপরে জুলুম করিবে তোমরা জানো না সম্ভবত আল্লাহ ইহার পর মিলমিশের মিশের কোন অবস্থা সৃষ্টি করিয়া দিবেন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 অতপর যখন তাহারা নিজেদের ইদ্যতের সময়কালের শেষে পৌঁছিবে তখন হয় তাহাদিগকে ভালোভাবে বাঁধিয়া রাখিবে কিংবা ভালোভাবে তাহাদের হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে। আর এমন দুইজন লোককে সাক্ষী বানাইবে যাহারা তোমাদের মধ্যে সুবিচারবাদী হইবে আর হে সাক্ষী দয় সাক্ষ্য আল্লাহর জন্য সঠিকভাবে আদায় কর এইসব কথা তোমাদিগকে নসিহত স্বরূপ বলা হইতেছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ইমানদার যে লোক আল্লাহকে ভয় করিয়া কাজ করিবে আল্লাহ তাহার জন্য কঠিন অবস্থা হইতে নিষ্কৃতি পর কোনো না কোনো পথ করিয়া দিবেন আর তাহাকে এমন উপায়ে রিজিক দিবেন যে বিষয়ে সে ধারণাও করিতে পারিবে না যে লোক আল্লাহর উপর ভরসা করিবে তাহার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তো নিজের কাজ সম্পূর্ণ করিবেনি আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি তকদির বা মাত্র নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন সচু আশুর সুহ্নচু আশু রি ও হেগুন ও উলচু আজলু হই ও নহম ল আর তোমাদের স্ত্রী লোকদের মধ্যে যাহাদের হায়েজ বন্ধ হইয়া হইয়াছে তাহাদের ব্যাপারে তোমাদের মনে যদি কোন রূপ সন্দেহ আর এই হুকুম তাহাদের জন্য যাহাদের এখনো হায়েজ আসে নাই তবে গর্ভধারণী স্ত্রী লোকদের ইদ্যতের সীমা হইল তাহাদের সন্তান প্রসব করা পর্যন্ত যে লোক আল্লাহকে ভয় করে ज सहज और सुविधा जनक कर विधान जहाँ तुम्हें नाजिल करोक आल्ला के भय कर आल्लाहार गुना दूर कर बड़ सुफल दान कर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 তোমরা যেখানে বসবাস করো তাহা যেরকম স্থানে হোক না কেন তাহাদিগ কেউ ইদ্যৎকালে সেই স্থানে থাকিতে দাও এবং তাহাদিগকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালা দিও না আর তাহারা যদি গর্ভধারিণী হয় তাহা হইলে তাহাদের ব্যয়ভার বহন করো সেই সময় পর্যন্ত যতক্ষণ না তাহাদের সন্তান প্রসব হয় অতঃপর তাহারা যদি তোমাদের সন্তানকে দুধপান করায় তবে উহার পারিশ্রমিক তাহাদিগকে দাও এবং পারিশ্রমিকের ব্যাপারটি ভালোভাবে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মীমাংসা করিয়া লাও কিন্তু পারিশ্রমিক ঠিক করার ব্যাপারে তোমরা যদি পরস্পরকে অসুবিধায় ফেলিতে চাও তাহা হইলে সন্তানকে অপর কোনো স্ত্রীলোক দুধ পান করাইবে لينفق ذو سعت من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاه سيجعل الله بعد عسر يسرا شتشلا وستار لوگ نجير شتشلا تاون جاي بأي بحر আর যাহাকে কম রিজিক দেওয়া হইয়াছে সে তাহার সেই সম্পদ হইতে ব্যয় করিবে যাহা আল্লাহ তাহাকে দিয়াছেন আল্লাহ যাহাকে যতটা দিয়াছেন উহার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তাহার উপর চাপাইয়া দেন না ইহা অসম্ভব নহে যে অসচ্ছলতার পর আল্লাহ তাহাকে প্রাচুর্যও দান করিবেন কত জনবসতি এমন আছে। যাহারা নিজেদের রব এবং তাহার নবী রাসুলগণের আইন বিধানকে অমান্য করিয়াছে ফলে আমরা তাহাদের নিকট হইতে অত্যন্ত কঠোর হিসাব গ্রহণ করিয়াছি এবং তাহাদিগকে কঠিন শাস্তি দিয়াছি সদা কচু অমৃহি বচু অ তাহারা নিজেদের কৃতকর্মের সাথ গ্রহণ করিয়াছে এবং তাহাদের কর্মের পরিণাম ধ্বংস ও বিনাশ ছাড়া কিছুই নহে আহম আদেশ সত্য উলিল্লাহ ইম আল্লাহ তালা তাহাদের জন্য কঠোর আজাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন অতএব তোমরা সকলে আল্লাহকে ভয় কর হে বিবেকবুদ্ধিসম্পন্ন লোকেরা যাহারা ইমান আনিয়াছ আল্লাহতালা তোমাদের প্রতি একটা উপদেশ নাজিল করিয়াছেন رَسُولًا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِيُخْرِجَ الَّذِينَ آمنوا لِيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَل صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا এমন একজন আল্লাহ তাল সুস্পষ্ট শুনাইতেছে যেন ইমান গ্রহণকারী ও নেক আমলকারী দিগকে পুঞ্জীভূত অন্ধকার হইতে বাহির করিয়া আলোকজ্জ্বল পরিবেশে লইয়া আসে আর যেকে হই আল্লাহর প্রতি ইমান আনিবে এবং নেক আমল করিবে के दाखिल करतीब बे। उत्तम रिजिक राखिया তিনি যিনি সাতটি আকাশ সৃষ্টি করিয়াছেন এবং পৃথিবী পর্যায়েও উহারি অনুরূপ এই দুই অঞ্চলের মধ্যে বিধান নাজিল হইতে থাকে এই কথা তোমাদিগকে এই জন্য বলা হইতেছে যেন তোমরা জানিতে পারো যে আল্লাহ সবকিছুর পর উপর শক্তিমান এবং এই কথাও যে আল্লাহর অবগতি সবকিছুতেই কিছুতেই পরিব্যাপ্ত হইয়া আছে